বাংলার শুপ্রিয় দর্শক শ্রোতা দলীয় কাছে যিনি যেখানে অবস্থান করছেন আমরা সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা রাষ্ট্রীয় জীবনে রসুল্লাহ সাল্লিহি ভাসাল্লামের সন্না কতটা গুরুত্বপূর্ণ এ লক্ষ্যে আমরা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন কল্পে আজকে যে পর্বটি উপহার দিতে চাচ্ছি তা হল ইসলামী রাষ্ট্রের ক্রমধারা আমরা আজকে আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে শ্রবণ করতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যে সমস্ত বিজ্ঞ আলোচক মন্ডলী আজকে হাজির হয়েছেন আমাদের আমন্ত্রণে সম্প্রচার কেন্দ্রে তাদের সঙ্গে আসুন প্রথমেই শেখ আব্দুরাজ্জাক বিন ইউসুফ আসসালামাইকুমুল্লাহ এবং রয়েছেন শেখ হাসান জামিল জমির এবং আছেন শেখ আকরামুজামান বিন আব্দালাম আল মাদানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা আলোচনায় আলহামদুলিল্লাহ একটা রসুল সালামের সন্ন্যার অনুসরণ এই ধারাবাহিকতায় আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হল ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজ ব্যবস্থার কীভাবে শাসক বা নেতা নেতৃত্ব নির্বাচন করা হবে এই বিষয়টাই আর আসতেছে তো প্রথমত রসুল্ল সাল আলহি আসাল্লাম যেহেতু এই উম্মতের নেতা এবং সর্বযুগের সর্বকালের সমস্ত ভূখণ্ডের এবং সমস্ত ভাষাভাষী ও জাতির জন্য এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে অনুসরণ করা তাকে মানা সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সকলের জন্য নবী নবী এবং নেতা নেতা তার সাথে তো প্রতিদ্বন্দ্বিতার কেউ নেই থাকতেও পারে না তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সে তো ইমানদারি থাকবে না আল্লাহ তুবরকতাল্লাহ রসুল সাল্লি সাল্লাম সম্পর্কে যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হলো ইমানের সাথে শর্তযুক্ত বিষয় আল্লাহ বলছেন ওয়াতে আল্লাহ ও রসুলহ ইনকুন তু মমিন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসুলের যদি মমিন হও তাহলে যেহেতু মমিন হওয়াই যাবে না আল্লাহর অনুসরণ না করলে রসুলের অনুসরণ না করলে তাহলে তাকে তো অনুসরণীয় অবস্থানে রাখতে হবে অনুসরণীয় ব্যক্তি থাকতে হবে এবং এমন পদে থাকতে হবে যাকে সবাই অনুসরণ করবে অতএব রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো নবতির কারণেই উনি ঘোষণা ছাড়া কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই উনি প্রধান হয়েছেন ইসলামী সমাজের আল্লাহ রসুলাম সর্বক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন প্রথমত যে সমস্ত এবাদতি ক্ষেত্র রয়েছে সেই অ্যাবাদতী ক্ষেত্রের মধ্যে রসুল সাল্লাহ আলহিসাল্লামই নেতৃত্ব দিয়েছেন যেমন সালাত সালাতের ইমামতি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ ইসলামী রাষ্ট্রে কি এই পদ দিয়ে অন্য ক্ষেত্রেও তাকে মাপা হবে যাচাই করা হবে তো রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যেমন সালাতে ইমামতি করতেন রসুল সাল্লাহ আলি আসলাম কোরআন দিয়ে বিচার ফয়সাল্লাহ করতেন এবং রসুল্লাহ সল্লাহ আলি আসলামের কাছেই সবাই এসে বিচার চাইত এটা আল্লাহ তবরকতলাও ফরজ করে দিয়েছেন যেমন আল্লাহ তবরকতলা রসুলের উপরে ফরজ করেছেন মানুষের বিচার করা ন্যায়নিষ্ঠতার সাথে ঠিক তেমনিভাবে মমিনদের উপরেও ফরজ করে দিয়েছেন তার কাছে বিচার চাওয়ার বিষয়টা এমনকি ইমানের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে যে এবং এই অবস্থানে আল্লাহ তবরকতাল্লাহ তার রসুলকে রেখেছেন মা কানআল্লাহ রসুল আমরান খেয়ারত মিনাম রহিম আল্লাহ তাল্লা বলছেন আল্লাহ এবং তার রসুল কোন বিষয়ে ফ্যাসলা দিয়ে দিলে সেই ক্ষেত্রে কোনো নর এবং নারীর এখতিয়ার খুজার অধিকার নেই যদি সেখানে এখতিয়ার খুঁজতে যাই তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্য হয়ে যাবে নাফরমান হয়ে যাবে এবং অন্যত্র আল্লাহ তো বড়ো কথাটা বলছেন ফলা ওর্বিকেলাই ওমিন তোমার রবের কসম তারা মমিন নয় যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংগঠিত বিবাদ বিসম্বাদে তোমাকে তারা বিচারক নির্ধারণ না করবে তারপর তুমি যে ফ্যাসলা করে দাও সেই ফয়সলাটাকে দ্বিদাহীন চিত্তে শিরোধার্যভাবে মেনে না নেবে তাহলে আল্লাহ তবরকথাল রসুলকে যে অবস্থান দিলেন সেই অবস্থানের কারণেই তিনি ছিলেন তার সময়ের প্রধান এবং তিনি ছিলেন যেমন রসুল সাল আলি সাল্লাম তেমন ছিলেন তিনি রাষ্ট্রনায়ক তিনি ছিলেন আমির এবং দেখা গেছে যে মদিনাতে যখন আল্লাহ রসুল আসেননি তার আগে মদিনাবাসীরা একজনকে মোটামুটি পরিকল্পনা করেছিল তাদের নেতা বানানোর কিন্তু রসুল্লাহ যখন মদিনায় হিজরত করে চলে আসলেন তখন সমস্ত মদিনার মুসলিমরা তাদের এই সিদ্ধান্ত থেকে তারা ঘটে গেছিলেন সরে গেছিলেন্লা জি সুক্রিয়া সম্মানিত দর্শক মন্ডলী আমরা ইসলামে নেতা নির্বাচনের ধারাবাহিকতা সম্পর্কে পরিসীমা বেড়ে যেতে লাগলো সে সময় জি তখনকার ধারাবাহিকতা বা বিকাশ। একের পর এক নেতা যে নির্বাচন হবেন তার পদ্ধতি কেমন বা জি আমরা এ বিষয়ে খুবই স্পষ্ট করেই সম্মানিত দর্শক মন্ডলীর সামনে পেশ করতে চাচ্ছি দেখুন বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবীদি ও দিয়ে প্রথমত পৃথিবীর উপরে নেতৃত্ব দেন সময়ের গতিতে নবীগণ এবং কোনো নবীরই নেতৃত্ব চলেনি আল্লাহ আল্লাহতালার বিশেষ দয়া ছাড়া এই জন্যই আল্লাহ রসুল বলেছেন যে এই এটা চালু হয়েছে নবীগণ দিয়ে এবং দয়া দিয়ে এরপরে আল্লাহ রসুল বলেন সম্মায় কোনো খেলাফাত না রাখমা এরপরে নেতৃত্ব শুরু হয় খালিফা ও দয়া দিয়ে প্রত্যেক নবীর পরে যারা ধারাবাহিকভাবে এই দায়িত্ব পালন করে এসেছেন তাদেরকে খালিফা হিসাবে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে খালিফা বলেছেন এটা হলো ধারাবাহিকতা এই কথা বলার পরে তিনি আরও দুইটা স্তর উল্লেখ করেছেন যেটা সময়ে মানুষের ওপরে চলেই আসবে তার একটা হলো এই যে সোম্মা মুল্কা নাজুজান এরপরে নেতৃত্ব শুরু হবে জোরজার মল্লুকতার এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সময় একোনো রান ওয়া জাভ রিএতান ওয়া ফাঁসাদান ফেলারছে এরপরে নেতৃত্ব শুরু হবে সীমা লঙ্ঘন করে বা নেতা হবেই বা বিপর্যয় সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টির আমরা বাস্তবতা কিছু বলতে পারি যে হয়তো বলা হলো যে এত টাকা থাকলো অমুকমুখকে হত্যা করো এটা একটা বিপর্যয় বা এত টাকা থাকলো ওইসব এলাকার লোককে আয়াতে আনো এটা হলো একটা বিপর্যয় অত্রহাদিস রাসুল সাল্লাহি সাল্লাম নেতৃত্বের একটা ক্রমবিকাশ ধারাবাহিকতা পেশ করেছেন একদা অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তিনি আউবাকালহকে সলাৎ আদায়ের জন্য বললেন তারপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম অবশ্য পরে মসজিদে আসলে তিনি পিছিয়ে হটে গেলেন এবং আল্লাহ রসুল্লাহ ইমামের স্থানে চলে গেলেন তবে এখানে যেটা প্রমাণ হচ্ছে যে এর একটা ধারাবাহিকতা আছে ওই সময়তে অবশ্য আয়েসারাজি আল্লাহ তাল আনহা বলেছিলেন যে হাফসা আপনি একটু আল্লাহ রসুলকে বলুন আমার আব্বা তো খুব নরম মেজাজের মানুষ আমার আব্বা এমামতি করতে পারবেন কিনা। তা আপনার আব্বার বিষয় আল্লাহ রসুলের সামনে পেশ করুন তখন হাফসা তো সহজ মহিলা মানে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেছেন যে আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ নরম মানুষ তা আমার আব্বাকে বলে হয় যেমন এই কথা বা আল্লাহ রসুলের খেপে উঠেছেন আপনাদের কাছ থেকে স্বল্প সময়ের জন্য বিরতির পরে আবারও ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসব ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন আসসালাম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 शनिवार रत साढ़ सा पुन समचारकाल साढ़ नटादेश बांग पुर আমাদের ইবাদতের সাথে সংশ্লিষ্ট এবং সেই বিধান আমাদের আকলাকের সাথে আল্লাহ সারিয়ার সমস্ত আইন প্রণয়ন করেছেন সমগ্র বিশ্বের কল্যাণের জন্য মানুষের কল্যাণ কত কার্যকরী ভাবে ইসলামের অপূর্ব আইন সমূহ সমস্ত মানবতাকে আলোকিত করে ইসলামী সারিয়ার মহান ও উদ্দেশ্য পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসলাম যারা অপেক্ষায় আছেন অনেক ধন্যবাদ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্রমধারা বা এখানে রসুলুল্লাহ সাল্লিউসাল্লামের এন্তকালের পরে যেমন ইসলামী রাষ্ট্রের পরিব্রাপ্তি সাধিত হয়েছিল তেমনই তারপরে নেতৃত্ব নির্বাচনের একটি বড় বিষয় সাহাবাইক রাম রেদানুল্লাহ আকার ধারণ করেছিল সেখানে রাসুলের সন্না কিভাবে একটা সমাধান এবং যুগান্তকারী এই রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা রেখেছিল সে ব্যাপারে আমরা আপনাদের সামনে আলোকপাত করেছিলাম। আসুন আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাই জি শেখ আব্দ জি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লিম चन ता एक पद्धति तरन्न कर्मे पेश करा लक्ष्य कर ले विभिन्न हदिसे फुटे उठे हमें बुझते एकदारसूल सल्लाह अल्लम एक महिलारा अदा करार समय जे ठीक आुम अमुक समय आसियो तुम्हें ये जिन प्रदाना तुम्हें जी इसके ना पाओ ता सिद्दिक राजी अल्लाह ताल्लम का अत स्पष्ट प्रमाण हैसुल्लाम इंगित करते खलीफा हिसाब से समाज पालन कर बार बार उठे और जो कथा आई पहाड़े ऊपरे सिद्दिक आज শহীদ দুইজন আছেন তখন দেখা গেছে যে আউবাক্কার সিদ্দিক রাজল নামটা আগে তারপরে উমারের নামটা আবার কোনো জায়গাতে যখন তার এটা সফলতার কথা বলেছেন তখনও আউ্বর সিদ্দিকের নামটা আগে তারপর উমারের নামটা পরে এরকম একাধিক হাদিস দ্বারা বোঝা যায় যে রাসুলসুল্লাহ সাল্লাম এইভাবে একটা সিরিয়াল রেখেছেন তবে তিনি খোলাখুলি ইন্তেকালের সময়তে বলে যাননি यहा उमर रजियाल्लाह तलान स्पष्ट कर जो तीन दुनिया के विदाय निलेंदी के समाजे किच देखा दिल आनसारण बोलते लगल ज नेता खलिफा मध्य थे महाजरगण बोलते लगल जलिफा मध्य थे ये एक तर्क वितर्क चलते इतिमदे एक बाड़ चतरे बस कि लोक जमा बखारि मुस्लिम हादीए जा बोझा जा स्पष्ट अबक्कर सिद्दिक रजियाल्लाह तौलहन बाड़ीत উমার রাজিয়াল্লাহ তালাহ গিয়ে তাকে বললেন যে আমরা চলেন ওখানে যাই অমুক চত্তরে বেশ কিছু লোক তারা এই বিষয়ে বক্তব্য দিচ্ছে যে কে খালিফা হবে অবকর সিদ্দিক রাজিয়াল বললেন ঠিক আছে চলেন তারা দুইজন গিয়ে ওখানে পৌঁছিলেন তখন বক্তব্য চলছিল এবার বক্তব্য শেষ হলে উমার রাজিয়াল্লাহ তালাহ বললেন যে আমি কথা বলি তখন অবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহ বললেন না আমি বলবো। এবার তিনি কথা আরম্ভ করলেন কথার যখন শেষে পৌঁছলেন তখন ওমর রাজিয়াল্লাহ তালহ বললেন যে এই সমস্যাকে লক্ষ্য করে আমি দুই দিন যাবৎ কথা জমা করছি তা আউবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আমি যা জমা করেছিলাম তা তো বললেন বললেনই আরও এমনও কতগুলি কথা বললেন যার প্রয়োজন এখন কিন্তু আমি জমা করিনি আমি জমা করিনি কিন্তু শেষ যেটা ছিল সেটা হলো এই তিনি বললেন কথা শেষ করার সময়তেই যে অমুকের মধ্যে থেকে একজনকে আপনারা খালিফাঁয় হিসাবে নির্বাচন করেন অথবা অমুকের মধ্যে থেকে একজনকে খালি ফাই নির্বাচন করেন এই কথা বলে নাম উল্লেখ করে তিনি বক্তব্য শেষ করছিলেন যেমন শেষ করেছেন তেমনি ওমার রাজিয়াল্লাহ তালানহ লাভতে উঠে অবাকার সিদ্দিকরা হা ধরে বললেন না তিনি নন তিনি ছিল সেটা হলো উনি এই পর্যন্ত আসছেন আবু বকর রাজি আল্লাহন যখন উনি হাত ধরলেন তার আগে উনি অত্যন্ত একটা হৃদয়গ্রাহী কথা বলেছেন যা সুনানির মধ্যে আসছে উনি বলছেন যে মান মন ইহু মনকাদ্দু রসুল্লাহ সাল আলিহালাম তিনি এভাবে বললেন যে যাকে রসুল্লাহ সাল আলী আসালাম সামনে আগিয়ে দিয়েছেন তাকে আমরা কে পিছে রাখতে চাই দেখতে চাই বলে যাকে রাসুল সাহ সামনে আগিয়ে দিয়েছেন তাকে আমরা কেউ পিছনে রাখার মতো লোক নেই এবং এই কথা বলে তিনি হাত ধরে ব্যাত করলেন আর কোনো দেরি নাই সব একসাথে তা আলহামদুলিল্লাহ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত হৃদয়গ্রাহী একটা মানে উপস্থাপনা ছিল পক্ষ থেকে এমন ভাবে উপস্থাপনা করেছেন যে আর কোন তারপরে তো আছে আল ইমাম কুরাইশ আল্লাহ বলেছেন সেটা যে কোরাইশের ভিতরে বরং এই আরব জাতি কুরাইশের নেতৃত্ব ছাড়া কাউকে মেনে অভ্যস্ত না একটা হচ্ছে আনসার এবং মহাজিবদের পারস্পরিক দ্বন্দ্ব যে কোন দল থেকে নেতা নির্বাচন হবে ওই বিষয়টা কিন্তু হজরত আবর তালু যখন রেবায়ত করলেন এই কথাটা যে তোমরা শোনো আমি রসুল সাল আলি সাল্লামের কাছ থেকে বলতে শুনেছি আল্লাহ ইমাতু মিন করাইশ ওই কথা বলার সাহাবায় একরামের মধ্যে চিন্তা করেন যে এক আবু বকরদ্দ্দল্লাহ তাল আনুর বক্তব্য যে তিনি শুনেছেন এটা বলার সাথে সাথেই সাহাবা একরামের মধ্যে ওই যে আনসার এবং মহাজিরদের যে সমস্যা সেটা সাথে সাথে উবে গেল একদম শেষ তারপর আবু বকর রদুল্লাহ তাল আনু যে বক্তব্য দিলেন ওই বক্তব্যের পর চিন্তা করুন হজত আয়সারদুল্লাহ তাল আহু থেকে চিন্তা করো নেতৃত্বের বিষয়টা আজকে আমরা নেতৃত্বের জন্য লালাহিত আর সেখানে শুধু আউবকরদুল্লাহ তাল আহন নন নিজে নন তার মেয়ে আনহা পর্যন্ত আগের থেকে আশঙ্কাবোধ করছিলেন যে না এই নেতৃত্বের বোঝাটা বাবার উপর চলে আসে এই জন্য উনি হাফসারদুল্লাহ তাল আনহার তুলনায় একটু বিচক্ষণ ছিলেন আমরা কাউকে বোকা বলবো না হজরত আয়সারদুল্লাহ তাল আনহা যাকে হজরত রসুল সাল্লাম আলবাতুল ও ডাকতেন মানে অত্যন্ত বিচক্ষণ যে এই বিচক্ষণতার কারণে উনি দূরদর্শী ছিলেন যে ভবিষ্যতে কি হতে পারে ওই চিন্তায় উনি আগে থেকেই চাচ্ছিলেন যে নামাজের এই জাতীয় দায়িত্বগুলো যেন আউ্বকর থেকে সরে অমরদুল্লাহ তালন এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কি হতাশার আদাল আনহা নিজের বাবাকে বাঁচানোর জন্য এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্যের দিকে সঁপে দিচ্ছে স্বজন ব্যাপার আসে কি না না বিষয় সেটা না বিষয় হচ্ছে তিনি যা করেছেন সাথে নিষ্ঠার সাথেই তিনি করেছেন তিনি বুঝেছেন এমন গুরুদায়িত্ব পারণের জন্য একজন কঠিন মানুষ হওয়া দরকার আমার বাবা করেছে কারণটা কিন্তু বলিয়ে দিয়েছেন এখানে জন্য ভুল না বুঝে কেউ জায়সারদুল্লাহ তালানা নিজের বাবাকে রক্ষার জন্যে দিন ও শরীয়তের কথা ভুলে গেছেন না দিন ও শরীয়তের কথা চিন্তা করেই কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে আমার বাবা যেমন নরম মানুষ রসুল সাল্লিয়ামের মৃত্যুর পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ওই বিষয়টাকে কঠোরভাবে দমন করার জন্যে হয়তো ওমর রদ্লাহ তালু হচ্ছেন পারফেক্ট ব্যক্তি কিন্তু হয়তো আয়সা রদুল্লাহ তাল আনহা তার বাবা সম্পর্কে পরবর্তীতে আমরা যে দৃশ্য দেখেছি বরং অমরদুল্লাহ তাল আহ থেকেও কঠিন ভূমিকা নিয়েছেন মুসাইলমাতুল কাজের বিরুদ্ধে মানে জাকাতের বিরুদ্ধে ওসামা বিন জায়েদের লস্কর পাঠানোর ব্যাপারে উনি কারো সাথে আপোষ করেন নাই যুগে যেটা সিদ্ধান্ত হয়েছে এটা এখন বাস্তবায়ন এটা তো একজন ছিলেন অত্যন্ত কঠোর পরিচয় সুরা ফতের মধ্যে যেটা আসছে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্যে কাফেরদের বিরুদ্ধে যখন ওই নরম সাহাবারা দাঁড়িয়ে যান তখন তারা ইস্পাত কঠিন কঠোর হয়ে যায় কিন্তু পারস্পরিক সৌহার্দ্যতা হৃদতা ভালোবাসার সম্পর্ক যখন পারস্পরিক দেখা যায় তখন এগুলো পাওয়া যায় আরেকটা বিষয় যেটা সাহেব না আবল্য নয় হয়তো অমরদ্দুল্লাহ তালাহ আনু আবু বকরদ্দুল্লাহ তাল আনহুকে ওইভাবে প্রধান্য দেওয়ার পেছনে কোনো কোনো মহাক্ষিক যে কারণগুলো উল্লেখ করেছেন একটু তিনি দেখেছেন কাছ থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম নানাভাবেই আবু বক্করকে দায়িত্ব দিয়েছেন एवंजीवे सब चे कठिन मुहूर्ते का हिजरत समय लक्ष्य कर सुरे मध्य जो हजतर तला आश्रय अल्लाह ताल दु जन के ईद हुमाफ इल गौर ईद कल अली सब जख एक सहाेब के बोलें तो गल रसूर प्रकृत सहेब जा स्वीकृति दिए सहेबी के कंतु आल्ला सहबी हार्वीति देंतर केवर स्वीकृति दिए जन केल्ला संगी हवार जो चमत्कार विषय जेटा अल्लाहर रसुल निजे के संगी करते युगुलू फिलत पवार यू विषय जारे जुक्त এর আগে তো আব্দুল রাজাক ভাই এর কথার পৃষ্ঠে একটা কথা বললাম আমার সেই যে কথাটা মনে পড়ছিল সেটা হলো আগের কথা जी, जी दर्शक श्रोतर उद्देश्य बोलते तो तो तो तो तो तो तो हो बर्तमान पर्व समय शेष हो जाने मन सामने आकटी पर्व विस्तारित बोल दर्शक श्रोतारा अधिक अवगत होते पर सुप्रिय दर्शक श्रोता यह आलोचन जतटुकु अवगत होते इसलमी राष्ट्रेजे क्रमधारा जैनबीजर परवर्ती आस्ते आस्ते রাষ্ট্রের পরিধি যত পরিব্যাপ্ত হল নেতৃত্বের বিষয়টাও অনুরূপভাবে একের পর এক এটা ভাগাভাগি বা একের পর একের এক থেকে আর একের উপরে ন্যস্ত হতে লাগলো তো এখানে যে কী ধরনের নেতৃত্ব নির্বাচন পদ্ধতিটা গৃহীত হয়েছিল মূলত এটাই আমরা আপনাদের সামনে উপহার দিতে গিয়ে এই ধারাবাহিকতার অবতারণা করেছি আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ সামনের পর্বে আমরা আরও বেশি বিস্তারিত আপনাদেরকে উপহার দেওয়ার প্রয়াস ব্যক্ত করে এই ধারাবাহিকতা এখানেই পরিসমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ। রসুল্লা মোহাম্ম রসুল্লা অ্যাচর রহমা কে অঞ্চল করি মোম আপা অঞ্চল আয়া প शेख बदरुद्दान रास्ता छेड़े। थे के मुख फिर चलते जीवन बाचाल ममिन हार्ला शांति खुजते इलामे अपराधे शांति थर सूरा इखलासम कष्टीपाथर धर्मतत्व मान हलो ईश्वर सम्पर्खला